াম সঈদুলসলী নবীন মহম আসফা বিজাই আহদুলিল্লা হামাকে তফ শুরু করবুর উনষাট নম্বর আয়া থেকে আয় নম্বর আল্লাহ আলম নিঃ করছেন চাবি কাছে গায়বের চাবি তার কাছে অর্থাৎ আল্লাহর কাছে তিনি ছাড়া আর কেউ জানেন না তা গাইবের খবর কার কাছে শুধু আল্লাহর কাছে কোনো মনে করেন আলিমুল গাইব না একজন ছাড়া তিনি হচ্ছেন আল্লাহ আলিমুল গাইব এবং এই আয়াতটি নাজির হওয়ার সময় কোনো কোনো হাদিস এসেছে লম্বা নাজার হাদির আয়া শানের কারণে অনেক বড় শান আল্লাহ তাল কাছে এই পাঁচটি জিনিসের আর কয়েকটি জিনিসের খবর আল্লাহর কাছে আছে যেটা কারো কাছে নেই বোহারে হাজি এসেছে আব্দুল না মধ্যে যা কিছু আছে সেটা যেটা সে যেটা প্রসব করবে বড় করছে প্রসব করবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না ওলাই আলমাফি কদিন ইল্ল আগামীকাল কি ঘটবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেনা আলম ইল্লাল্লাহ বৃষ্টি কখন আসবে আল্লাহ ছাড়া সেটাও কেউ জানে না কোন কোথায় মৃত্যু হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না ইহাই আলম ইহ আল্লাহ ছাড়া আর কেউ জানে না কোথায় কখন ক্যামত অনুষ্ঠিত এখন আমরা শুনেছি তার শ্রী মধ্যে যে আছে এটা কিছু খবর এখন সেটা কি ছেলে হবে না আলহামদুলিল্লাহ তারপরে করলে এখন কেউ কেউ বুঝতে পারে আল্লাহ বলেন আল্লাহ সারা কেউ জানে না এখন থেকে মানুষ তো জানে এটা জবাব কি আমরা জবাব আলোচনা করেছি আবার রিমাইন্ডার যারা ছিলেন না তাদের জন্য হয়তোবা যে মানুষ কিছু স্ক্যান করে বের করে ছেলে না মেয়ে এতটুকু পর্যন্ত তাও একটা পর্যায়ে এসে এছাড়া এই বাচ্চাটা কতদিন বছর না সত্তর বছর এই খবর কি তারা দিতে পারবে এটা তারা জানে না বুদ্ধিমান হবে না বোকা হবে এটা জানে বিয়ে কটা করে বাচ্চা কটা হবে এটা জানে গায়ে রঙে কালো হবে না ফসা হবে এটা জানে স্বাস্থ্য একটু মোটা হবে না চিক হবে অনেক কিছু তারা জানেন না এখনো কিন্তু আল্লাহ সব জানেন তাহলে আল্লাহ জানার ক্ষেত্রে কোন আল্লাহ ছাড়া জানেন না এই কথাটা এখনো সত্য কি না চাই তো মানুষ জানে আবহাওয়া বৃষ্টি কখন হবে ওই খবর আবার এখানে আছে। এটা এটা তো এখন বলে যে আগামীকাল বৃষ্টি হবে ওয়েদার ফোরকাস্ট বলে দিচ্ছে মানুষও তো জানে কিছু দেখা যায় কতদূর জানে কেমনি জানে মানুষ সব আসবাব দুনিয়ার সাইন্টিফিক কিছু ফ্যাক্টর রয়েছে এগুলা দিয়ে মানুষ যদি বুঝতে পারে সাইন্টিফিক ফ্যাক্টরগুলো মানুষকে হেল্প করে জানার জন্য কিন্তু মানুষ কি সায়েন্টিফিক সায়েন্স এর বাতাসের গতি কোন দিকে যাচ্ছে ম্যাক কোথায় তৈরি হচ্ছে ম্যাকটা কোন দিকে রওনা হচ্ছে এর গতি কতক্ষণ কতক্ষণ পরে ম্যাকটা থেকে পানি পড়বে এগুলা সাইন্স দিয়ে কিছু বুঝা চায়। দেখা যায় তারা সায়েন্স দিয়ে দেখে বুঝে এই দেখে বুঝে তারা যেটা বলে আগামীকাল বৃষ্টি হবে না রোদ হবে এটার কারণে কি তারা বুঝতে যে হবে দেখে সায়েন্স এর মাধ্যমে আমরা হাতে এত ভালো করে দেখি না কিন্তু দেখার কারণে সেটা বলে কিছু ফ্যাক্টর পাওয়া গেছে এগুলোর কারণে বলে আল্লাহ তালা যখন বলেন ফ্যাক্টর সাড়া পড়তে পারেন না কারণ সাড়া পড়তে পারেন না আল্লাহ তালা তারপরে তারা এরকম কিছু ফ্যাক্টর দিয়ে বলে তাও এরকম কনফার্ম হয়ে বলা ঠিক না সম্ভাবনা আছে এদুর বলে এই জন্য দেশে যে সমস্ত দেশে একটু কিছু ইসলামিক প্র্যাকটিস আছে তারা রেডিও তে বলে যে সম্ভাবনা আছে আফা করা যায় এরকম হইতে পারে আল্লাহ অনেক সময় যেরকম বলে ওইরকম আসছে বাংলাদেশের দক্ষিণ উপকূলের জেলাগুলোর মধ্যে জোরে হিট করবে দেখা গেল এটা বার্মা দিকে চলে গেছে যাহা দিকে যা এরকম হয় না মাঝে তা তাহলে মানুষের বলারটা এত হয় না তারা কিছু ফ্যাক্টর দেখে বলে রিয়াল এমনকি স্বয়ং রসুলের ব্যাপারে যে ব্যক্তি এই দাবি করে মা আয়সা বলতেছেন যে রসুল্লাহ সাল্লাম কালকে কি ঘটতে যাচ্ছে কি ঘটবে এই সমস্ত ভবিষ্যৎবাণী করতে পারেন এই সমস্ত আল্লাহ জোর গলায় বলে মিথ্যা কথা আরটি হাদিস এসছে একজনে কবিতা পাঠ করলেন নবী করিম সাল্লা প্রশংসার কারণে প্রশংসা করে তখন আর কবিতা বানালেন যে আমাদের কাছে নবী আছে কালকে কি হবে আমাদের নবী সেটাও জানেন উনি কবিতা শুনলেন শুনি বললে তুমি কি আমাকে আল্লাহর সঙ্গে শরিক বানিয়ে ফেললা খবরদার কখন এটা না একমাত্র আল্লাহ তালাই জানেন আগামীকাল কি হবে অন্য আয়তান্না মাল্লের পঁয়ষট্টি নব্বর আয়ত আল্লাহ তালী সৎ করেছেন এখন আবার আরেকটা হাদিস পাওয়া গেল কি ইন্না মিনান্না সে মফা গালি কালি সার লোকদের মধ্যে কিছু আছে যারা নেক চাবি আর খারাপ কাজের তালা আচ্ছা খাই আর লোকদের মধ্যে কিছু আছে যারা খারাপ কাজের চাবি আর ভালো কাজের তালা তার মানে কি কিছু লোককে আল্লাহ তালা চাবি হিসাবে ব্যবহার করেন তাদের দ্বারা আল্লাহ নেক কাজের রাস্তা খোলেন শুধু আর গুনার রাস্তা বন্ধ করে দেন তাদের দ্বারা আর কিছু লোকের উল্টা তারা গুনার দরজা খোলে খালি গুনার কাজ খোলে আর নেক কাজের দরজা বন্ধ করে দেয় তারপর হাদিসে বলা হলো কিমান জা আল্লাহ ফতিহাস সার আলাইয়ে দেয় ফুব আলিমান তার জন্য দুঃসংবাদ ধ্বংস যে ব্যক্তির হাতে খারাপ কাজগুলো খোলা হয় ভালো কাজগুলো বন্ধ করে দেওয়া হয় এরকম পৃথিবীতে আছে। উভয় আছে না নাই যে যে লোকেরা নেক কাজের রাস্তা খোলে তারা হচ্ছে আল্লাহর দল হেজবুল্লাহ আল্লাহ তালা তাদের কথা কোরআনে পাকে বলেছে লেবাননের হেসবুল্লা না কোরনের হেসবুল্লা যেটা আছে আর বাকিদেরকে আল্লাহ তালা বলেছেন কোরআন হাজি হেজবুসাইতন যারা গুনার কাজের দরজা খুলে নেকের কাজের দরজা বন্ধ করে দেয় এরা হেজবুল সাইতন দুনিয়ার মধ্যে কিছু লোক আছে কিভাবে কোরআনে তালিম হবে মাদ্রাসা খোলা হবে মাসির খোলা হবে করা হবে আর গান বাজনা বন্ধ করা হবে মেলা বন্ধ করা হবে এইরকম কিছু লোক আছে আর কিছু লোক আছে কি মেলা কবে খোলা হবে নাচা নাসি গানা গানি যা কিছু আছে কবে কত করা হবে নগ্নতা বেহাই পড়ার আমদানি করা হবে কনসার্ট করা হবে আর নেকির কাজ বন্ধ করতে হবে তাপসির মাহবিল বন্ধ করে দাও কোরআনে তালিম বন্ধ করে দাও এগুলার এরকম লোক পৃথিবীতে আসে না তাদের জন্য ধ্বংস অনিবার্য আল্লাহ গায়েব নিজের কাছে রাখিন তবে কেউ কেউ বলবে হাজির শরীফি তো আসে যেটা সুরুল্লাহাম বলে গেছেন আগে এরকম ঘটবে এরকম ঘটবে আসে না তাহলে তো গায়েব জানেন মনে হয় এগুলো নিয়ে আবার কেউ কেউ দলিল দেয় সেটার জবাব কি দেখি একজনে বলেন তো দেখি হ্যাঁ আল্লাহ জানিয়েছেন তাদের নবীদেরকে ওই জানার কারণে ওনারা বলেছেন আল্লাহ না জানালে জানতেন তে একদিনে যখন জানিয়ে দিল তারপরে জানিত তিনি গায়েব জানান কেমন ওনাকে জানালে উনি জানেছেন যদি কেউ আল্লাহ না জানাতেন নিজে নিজে সব জানতেন তাহলে বলতে হতো গায়েব জানেন এই তোমাশাল্লাহ আমাদের ভাই সুন্দর উত্তর করেছেন সবাই একমত হয়েছেন আলহামদুলিল্লাহ সুর আলী ইমরানের একশো উনাশি নম্বর আয়াতে ওই সমস্ত লোকদের জবাব যারা বলে লোকেরা বলে আল্লাহ নবী বলেছেন আল্লাহ জানান না তিনি তার কাছে খবর রেখে দেন ওলা কিন্তু কোন কোন সময় আল্লাহ মির রসুলিহি কোন রসুলকে ডেকে পছন্দ করে বা তাদেরকে সিলেক্ট করেন মাই আসা যাকে চান যতটুকুন বলার জন্য ততটুকুন তাদেরকে তিনি অ্যাডভান্স জানিয়ে দেন সুরাল জিন এই ন তিনি হচ্ছেন আলিমুল গাইব কে তিনি আল্লাহ আহাদা তার গাইবের খবর তিনি কাউকে দেন না সব গায়েব জানান না কাউকে ইল্লা মানির রাসুল তবে রসুল কাউকে কাউকে তিনি যদি পছন্দ করেন বা প্রয়োজন মনে করেন তাদেরকে তিনি কিছু জানিয়ে দেন তাহলে গায়ব আল্লাহ জানেন যে কোনো নবী রাসুলকে তিনি কিছু জানান প্রয়োজন মনে করেন খেদরা আল্লাহ সাল্লাম জানতেন নাতেন না খেদরা আল্লাহ জানেছেন কিছু জিনিস আল্লাহ তালাকে জানিয়ে দিয়েছেন এই জন্য কি খেদ আল্লাহ আলিমুল খবর আল্লাহ শুধু নিজের দিকে নিয়েছেন কাউকে দেন নাই একটি দুটি আয় আয়তেন অনেকগুলো আয়তে কোরআনে পাওয়ানো দরকার আছে জানিয়ে গেছেন তারা বলতে পারে কালকে বৃষ্টি হওয়ার প্রচুর সম্ভাবনা আছে এটা ঠিক আছে প্রচুর সম্ভাবনা আছে তারা সায়েন্টিফিক ফ্যাক্টগুলো দেখে বলছে যদি আগামীকাল বৃষ্টি হবেই হবে এরকম করে বলে ফেলে একটুও আল্লাহর হাতে রাখতে চায় না তাহলে তার ইমান থাকবে না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 সালমা ডিজাইনার আবহাওয়া হাউস ওয়ান ওয়ান এইট হোয়াইট চ্যাপল রোড এখন আসলো আরো কিছু লোকজন বলে যে গনকরা তো জানে হাত গণনা করে তারপরে টনা করে তারা কিছু গায়েবের খবর আবিষ্কার করে এগুলো অনেকেই বিশ্বাস করে এবং তাদেরকে হাত দেখায় গণনা করে করে তোমার মায়ের নাম কি জিজ্ঞাসা করে এসব কিছু শয়ানি তরিকা হাদিজ্লাহিজ যে ব্যক্তি কোন গণকের কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করে হাত দেখাই হোক বা যে কোনো কিছু বলে টোলে হোক তার কাছে কিছু পড়াই টড়াই আবিষ্কার করে জানতে চাই কোন কিছু অদৃশ্য সম্পর্কে চল্লিশ দিন তার নামাজ কবুল হবে না এখানে কোন কোন টিভিতে কিছুদিন এখন আসে কিনা জানি না গণককে বসায় আর বলে যে আমার ভাগ্য গণনা করে দেখেন এরকম হয়েছিল না কিছুদিন আমার কাছে খবর আছে এখন বন্ধ আছে নাকি আল্লাহ হদায়ত করুক এত কুফরি কাজ করা এবং কোন কোন হাতে যে ব্যক্তি গণকের কাছে আসে এবং সে বিশ্বাস করে সে নবী মুহাম্মদের সঙ্গে কুফরি করে নবী মুহাম্মাদের প্রতি বিশ্বাস করতে অস্বীকার করে কুফরি কালাম কুফরি কাজ করে এবং এই গণকদের যে পশা করি নিয়ে তারা বসে বসে ভাগ্য হয়ে আর কিছু পয়সা তে একজনে বলে বাংলাদেশের খবর অনেক আগের খবর যে তুমি পাঁচ টাকা দিয়ে মানুষের ভাগ্য গণ তোমার এই দুরবস্থা কেন তোমার কপালটা করতে পারো না করে তোমার কপাল করতে পারো না এই কপাল পড়া পোড়া আরেক কপাল পোড়ার দুই পয়সা কামাই করে তার পয়সা এটা হারাম আগুন খায় সে হাত দেখে দেখে গনে গনে গনকরা যে পয়সা খায় দাদুকররা যে পয়সা খায় এগুলা সব হারাম কুফল আগুন ইমাম এই উম্মতের ইমামগণ একমত হয়েছে। যে কয়টা সোর্স অফ ইনকাম হারাম তার মধ্যে এক নম্বর হচ্ছে রেবা সুদ সুদ কি হালাল না হারাম হারাম মুহুরুল বাগায় বৃত্তি করি যে পয়সা অর্জন করলো না হারাম হারাম। হারামুটন করে যে পয়সা ইনকাম করে সেটা কি ঘুষ খায় এটা কি হারাম ওজ্র আলা নিয়ে ভাড়াটিয়া জোগাড় করে কান্না করানো ভাড়াটিয়া যে পয়সা নেয় এটা কি হ্যাঁ বল এটা তো বুঝলাম না ভাড়া কান্না করে ঘটনা কি বলছিলাম তার এক সময় যেমানা মা বাবা মরে গেলে যত কান্না কাটি করা যায় যতদিন বেশি তত দিন মানুষ মনে করে হাই হাই মা বাবার হক আদায় করতেছে কিভাবে দেখো এরকম ছেলে মেয়ে রেখে দেওয়া দরকার কান্না কোন থামে না এক মাস তিন মাস ছয় মাস কাঁদতেছে তাহলে বাপের বেটা ছেলে মেয়ে মোটামুটি কাজে লাগছে এখন কান্তে কানতে টায়ার্ড হয়ে যায় আর কান্না আসে না তখন কি করা যায় মা বাবার কবরের কাছে ভাড়াটিয়া কান্না করা লোক পাওয়া যেত সারাদিন এটারও খুব দাম ছিল কিছু লোক আছে খুব করে কাঁদতে পারে এখন নিজের মা থেকে বেশি করে কাঁদতে পারে এত এত কান্নাকাটি করে এই পেশাদার প্রফেশনাল ওয়াইডা ওয়াইল করে বসে এই পয়সা নেওয়া এটা কি হারামা ওকে আর গান বাজনা বাজানোর জন্য গায়িকা গায়ক শিল্পী শিল্পী নাম দিচ্ছে গায়িকা গায়ক এরা এদের টাকা পয়সা মানুষকে যারা ইনকাম করে এটা কি হারাম কে হ্যাঁ এরকম যা কিছু আছে গণনা করা সবকিছুর ইনকাম হারাম ঠিক আছে তো যন্ত্র শিল্পী পাড়ে আরেক ডিগ্রি পজিশন হাই করে দাও এটা এইগুলো যন্ত্রশিল্পীগুলা কি করে এই যন্ত্রগুলোকে হাতিসে কি বলা হয়েছে কিসের যন্ত্র শয়তানের যন্ত্রপাতি মানুষ হয়ে যায় সবগুলো বা প্রফেশনাল ফুটবলার টুটবলার অনেক কিছু আছে যাই আমার কোনো হতু আমি দিতে চাই না এই বিষয়ে কিন্তু ইমামার কর্তব্য লক্ষ লায়ন এরকম একেবারে প্রফেশনাল খেলোয়াড়দের পয়সাটাকেও তিনি হালাল মনে করেননি একটা ফুটবলার কত ইনকাম বলেন এটা বেহুদের কাজের জন্য কাজের জন্য এত টাকা আর এগুলা হিরো এগুলা সেলিব্রিটি এখন এগুলো আলোচনা করে ইমাম কর্তব রাহ আলাই এক পর্যায়ে তিনি আন্দালুসিয়া থেকে বিতাড়িত হয়ে মিশরে এসেছেন তখনকার জামানায় তিনি বলেন আমাদের আলমগণ বলেছেন আহ আল ফিহাদা বিদিয়ার তার চেয়ে ভালো না খারাপ কয় ডিগ্রি আরো নিচে আসে শাসকগুলো তারা কি করে তারা এরকম যারা গণনা করে গণক টনক এবং যারা হাত গনে এরকম ভবিষ্যৎ বক্তা ভবিষ্যতের কথা বলে টলে এগুলাকে পয়সা করে দিয়ে নিয়ে আসে মিশরের শাসকরা এগুলাকে খুব আছে। আলিসান অবস্থা রাখছে এবং বিভিন্ন লিডারদের বিভিন্ন আমিরদের বিভিন্ন শাসকদের তারা এরকম নাম করা গণদেরকে এনে এনে বিশাল বিশাল বেতন দিয়ে তাদের প্যালেসে রাখে সবসময় গণে দেখবে কোন সময় তাদের ভাগ্য খারাপের খবর আছে কিনা এমন কিছু দিন আল মার্কা কিছু লোক দেখাতে ওদের কাছে যায় কি ফিতা গিয়া দেখা যে আমার কপালে কি আছে একটু বলো দেখ ভালো চাকরি বাকরি এখনো পাচ্ছি না এরকম এই কাজ করতো এবং তিনি পরে তিনি বললেন অমিন আদিয়া আল আল ফেসাদ সমস্ত ঢুকে কুল্লু দালি কমিনাল কবাই সবকিছু কবিরা গুনা মারাত্মক কবিরা গুনা ুল আর দলিল কি এগুলোতে কবিরা গুনা যে রসুল্লাহ সাল্লাহ সালাম বলেছেন এদের সমস্ত বিশেষ করে গণকদের এবং যা দুটনাকারীদের নামাজ কতদিন কবুল হবে না চল্লিশ দিন তাহলে এটা কি কবিরা গুণা হওয়ার কথা না সবিরা গুনা হওয়ার কথা আয় সাল আহা বলেন্লাহ রাসুল্লাহ সালিসাম কিছু লোক এসে রসুল্লামকে গণনাকারীদের গণকদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন তাদের ব্যাপারে তারা কিছু কথাবার্তা বলে মাঝে একটা ফলে দেখা যায় মিলে যায় দেখা যায় কি করা এগুলোর ইন্দ লাইসু বিষাই আর এগুলা কিছু না লাইসু বেশাইল ইন্দু ইউ হাত দেখুন কোন হাক্কান ইয়ার্ল্লা মাঝে মধ্যে কিছু কিছু ঘটনা হয় তারা বলছে আর এটা ঘটে যায় ও এটা হচ্ছে দুই একটা শব্দ তারা এই জিনগুলো চুরি করে নেয় থেকে না একটু পরে হাদিসটা আবার আসবে জিনদের কাছ থেকে মানুষ গণকরা এরকম দুই চারটা আগাম ঘটনা মাঝে মধ্যে তারা পেয়ে যায় আর জিনগুলো সেগুলো নিয়ে কি করে তাদের যে মানুষ তাদের তাদের কন্ট্যাক্ট পারসন আছে যোগাযোগ আছে যে জিনিস শৈতানের সঙ্গে মানুষ শয়তানের যোগাযোগ হয় গণকদের সাথে এই মানুষ গণক জিন থেকে এগুলো নিয়ে এবং মানুষ গরবগুলোর কানে জিন কেমনি বলে জিন কিন্তু এরকম করে বলতে পারে না যেভাবে আমরা একে অপারেশন কথা বলি তারা বলে কার করে মুরগির মত আওয়াজ করে বুঝলেন কাররাত দা রাজা কার কার করে বলে মুরগির মতো করে কি একটা বলে তাদের কানের মধ্যে কিছু বুঝে কিছু বুঝে না তো যেটা বুঝে যে একটা বুঝলো তার সঙ্গে আরো একশোটা দূর করলো তারা কিভাবে জিনরা পায় কেমন আগামী কি ঘটবে কিভাবে পায় এটা আমরা তার সাথে শুনেছি তারা মিস করেছে তাদের জন্য ইন্ডল মেলা আনা আসমানে উপর থেকে ফেরেস তারা কিছু এসে আকাশে বা ম্যাগ যেখানে আছে এখানে এসে নিচের স্তবকের স্তরে ফেরেস কিছু খবর দেয় যে অমুক জায়গায় অমুক জায়গায় আল্লাহ তালা কিছু আজব গজব দেবে। এটা প্রিপারেশন চলে তাদের কিছু কথাবার্তা হয় কোনো জায়গায় সাইক্লোন দিয়ে কয়েকশো লোক মারা যাবে কোনো জায়গায় ভূমিকম্প হবে কিছু একটা ঘটবে আল্লাহর এই কুদরতের ফয়সলাগুলো তখন ফেরেস তাদের মধ্যে আল্লাহ তাদেরকে তো ব্যবহার করেন আল্লাহ বাহিনী তারা কার্যকরী করার জন্য তাদের কিছু কথাবার্তা শোনার জন্য কিন্তু এরা জেন্ডার রেগুলার উপরে উঠতে থাকে কিভাবে শোনা যায় কোনো সময় এসেছে সময়ের দুনিয়া কোনো সময় এসেছে আনান মানে ম্যাঘের জগতে তারা চলে যায় গিয়ে তারা শুনে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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাডেট রিচার্জে পণ্য সামগ্রীতে হয় কোন জায়গায় আল্লাহ কোন বিপদ দিচ্ছেন আদাব দিচ্ছেন সে খবর আসুরাল জেনে আসছে তারা এগুলো শুনতে যখন যায় ফেরা ট্যার পায় এগুলো শুনে তারা কি করবে মানুষ গণকদের কাছে মানুষ গণকের কাছে হাত দেখে মানুষের ইমান হারাবে ছেড়েকের দিকে যাবে কুপুরের দিকে যাবে এই কাজ করার জন্য জেনেরা এগুলো চুরি করে এনে মানুষকে দিতে যায় তখন ফেরস তারা তাদের প্রতি ট্যার পাইলেই কি করেন অগ্নি অগ্নিশলাকা নিক্ষেপ করেন আগুনের আগুন দিয়ে শুট করে শুটিং স্টার ছোট দেখছেন না আমি অনেক দেখেছি বিশেষ করে। সু এই শুটিং স্টার এগুলো শয়তানকে মারা হচ্ছে এবং সেটা সে কথা এই সুরা আর্জনে আছে যে তারা বলতো যে আগে তো আমরা এগুলো শুটিং স্টার ছিল না এই রসুল্লাহ সাল্লা সাহেব পাওয়ার আখান পর্যন্ত তারা ইজিলি যেত আর গণকদের কাছে না পারে জিন্দা জানতে না পারে তারা বলে এখন উপরের দিকে উঠি কি দেখি যে আর উঠতেই পারি না খালি শুটিং স্টার শুট করে ঘটনা কি তো বড় ইবলিশ ঘুর ঘুরি দেখা কোথায় কি ঘটছে আল্লাহ কিছু একটা করতে চা আমাদের থেকে গোপন রাখছে খুঁজে বাইর খুঁজে বাইর করো কিছু একটা হতে রাখতে হয়ে গেছে খুঁজতে খুঁজতে খুঁজতে খুঁজছে ইতিমধ্যে তারপরে মক্কায়কাল মক্কা দেখা হয়ে গেল ওনার সঙ্গে জিনজাতি রাতের বেলা তারা আয়াত শুনলেন এই কি ব্যাপার এর সুন্দর পড়া কোথায় পাওয়া যায় থেকে আসে নিচে নামলেন এসে দেখলেন কি সুন্দর করে তেলাম ও এইতো ঘটনা আল্লাহ নবী হিসাবে পাঠিয়েছেন তারা এগুলো জানে তারা ইসলাম করে ফেললো তাদের তাদের জমাপদে খবর দিল যে আমরা তো অনেকদিন থেকে বুঝতে পারছি খবর আল্লাহ উল্টার দিকে গিয়েছে তো এই যে তারা যখন এগুলো আনতে যায় তখন তারা শুটিং স্টার নিক্ষেপ করা হয় কি কোন কোন হাদিসি এসেছে যে তারা উপরের দিকে যখন যায় তারা জানে যে আমরা গণতন্ত্রের জন্য ইনফরমেশন আনতে গেলে আমাদের লাইফ তারা অনেকগুলো ছুটি তাদের লাইন তারা উপরে মেঘ পর্যন্ত বা জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যদি যেতে হয় তাহলে তারা একের পর একের পর এক তাদের একটা কিউ করা থাকে উপরেটাকে যখন মারে শুটিং স্টার সে মরার আগে নিজে বলে যায় এই খবর মরে যাচ্ছে দান দিয়ে ফেলবে বাতিলের জন্য দেখছেন মানুষকে গোমরা সেরে কুফরির দিকে গনকের তরিকে নেওয়ার জন্য জিন্ডরা দান কোরবান করতে রাজি আছে। মানুষের মধ্যে বাতিল কে করার জন্য দান কোরবান করতে রাজি আছে না এরকম জিন্দির মধ্যে আছে করতে করতে শেষ পর্যন্ত তাদের কিছু মারা যায় আর যতটুকুন টিকে পরে এই গনকের কানে এসে কার কার করে বলে যাচ্ছে রায় কিছু বলে উল্টাপালটা যতটুকু বুঝে তার সঙ্গে সে আরো কিছু নিরানব্বই এমনকি গণকরাও জানে না তারা যদি দু একটা জানার দাবি করে কিভাবে সেটা আমরা শুনলাম চুরি করে আনা আল্লাহর হুকুম ফেরস্তাদেরকে দিয়েছেন ফেরেজ তারা করে সেটা উনে এনে আর তারা গায়েব জানার দাবি করে এবং এগুলো অনেকেই এই সমস্ত জিনিস তাই না তারা যখন যায় গেলে জিন কারিম জিন আসে সে খবর তারা রাখে এগুলো পাস করে যে ওই সাক্ষাৎ প্রার্থী আসছে এ তদ্ির ওয়ালার কাছে কি জন্য আসছে তার একটা আ মানে ছেলে হারিয়ে গেছে ফর এক্সাম্পল কোথায় আছে এটা খবর নিতে যাবে কারণ সে কিছু আমল করে তদ্বির করে এগুলো দাঁড়ে আবার কিছু চুরি হয়ে গেছে এটা খবর নিতে যায় আমল দ্বারা চোর ধরা হয় জিনিস চুরি হয়ে গেছে কোথায় কিভাবে বদনা পড়া দেয় বদনা পড়ার নাম শুনছেন এরকম আরো কিছু কি বাসন পরা দেয় থালি পড়া দেয় বাকি পড়া দেয় চালা দেয় হ্যাঁ কি চালা দেয় দেয় হ্যাঁ এদের কোনো গায়ে জানা কোনো খবর নাই সেখানে জিনগুলো তারা বশ করে নিয়েছে জিনকে পরে দেয় কোন জায়গায় আসে খবর নিয়ে তখন জিনেরা তো মুহূর্তের মধ্যে যেতে পারে আসতে পারে বিলকিসের ওই সিংহাসন আনার জন্য সলমানের কাছে কি পলক না ঘুরাই আমি নিয়ে আসবে এখন তার আপনি যাবেন কোন একটা বিষয় নিয়ে তখন জিজ্ঞেস ও আপনারা আপনি বলার আগেই বলবেন যে আপনার না আগে একটা ছেলে পানিতে পড়ে মারা গেছে বিশ বছর আগে তাই তো আমরা জানল সাংঘাতিক জিনিস তো তাহলে আরে আল্লাহ এত এতদা বিশ্বাস দমা হয়ে গেছে এখন এখন যা করতে। সে ইমান হরণ হয়ে গেছে আল্লাহ আলমুল গায়ে তার মাথায় নাই মাথায় কি আছে এই হলো আলিমুল গায়ে নৌজুবিল এই জানো এখন সে কয়েকটা তোর পটাই ফেলছে এখন তো যা খুশি তা করা এখনকার তোর জীবনে আরো তিনটে বড় বড় ফাঁড়া আছে ফাঁড়া বুঝে আমাদের আবার আল্লাহ ফাঁড়া বিপদ আর কি মহাবিপদ ঘটবে তোর অমুক ছেলে অসবে এইরকমের কাজ কিভাবে হয় দেখছেন তো এই তরিকা এই জালিয়াতির কাজ চলে কিছু তো শয়তানি তরিকা হিন্দুর কাছেও যায় হিন্দু তদ্বুরি যায় না এ দেশ লম্বা লম্বা সার্টিফিকেট দিয়ে দিয়ে করে না এই দেশে এত ফ্রড এর ভিতরে কেমন এগুলো করে আইডন আবার কিছু আছে ভেলকি দেখা আছে বিরাট আল্লাহ বুঝর সে মানে স্বপ্নে পাওয়া করে কত রকম তিলিস মাতি এই মানুষের ইমান আকিদাকে বরবাদ করে দেওয়ার জন্য এই সমস্ত এই জিন শয়তানগুলো মানুষ শৈতান গুলোর সঙ্গে এইভাবে কন্ট্যাক্ট করে তাদের স্বার্থ এখানে মানুষকে সে রেকার দিয়ে জাহান নামি বানানো যায় কারণ তার বনিয়া আদম কোন জায়গায় যেত জাহান নামে নিয়ে এই কাজের জন্য সেই সহযোগিতা করতে তারা ডান দিতে প্রস্তুত তারা অগ্নি সলাকা খেয়ে যেতে প্রস্তুত আছে এরপরে ওই আয়াতা বলছেন তিনি গায়েট জানেন তারপরে কি জানেন বারে কি আছে আর বাহারের মধ্যে কি আছে তিনি জানেন বাহার অর্থ কি সাগর নদী জল জল স্থল যেটা আর বার হচ্ছে স্থল স্থলে এবং জলে ভূমিতে এবং পানিতে যা কিছু আছে তা তিনি জানেন এখন ভূমিতে কি আছে ভূমিতে আমরা তো দেখি যে গাছপালা নদী নালাগুলো আছে কিন্তু ভূমির নিচে কত কিছু আছে এগুলো মানুষ কতটুকু জানে কত কষ্ট করে কত খনন করে কত পরীক্ষা নিরীক্ষা করে মানুষ করছে কোথায় কোথায় কোথায় পেট্রোল সোনা অন্যান্য কয়লা পাওয়া যায় কি পাওয়া যায় এইভাবে মানুষ অনেক কিছু এখন আবিষ্কার করছে কত রকম স্ক্যান করার ব্যবস্থা করছে তারা হ্যাঁ তো তারপরে কি তারা সব জেনে ফেলছে কত যে আরো আছে কত যার উপরে আছে এত আমাদের বয়সে এই পর্যন্ত কত কিছু আবিষ্কার হয়েছে কত রকম খনিজ দ্রব্য আরো দুইশো একশো পাঁচশো এক ভিতরে কি এখানেই থাকবে আবিষ্কার সীমাবদ্ধ আরবের হবে না হ্যাঁ হ্যাঁ সেগুলো আমার আল্লাহ জানেন কিনা কেমন পর্যন্ত আরো কত কিছু মানুষের অজানা অনবিষ্কৃত থেকে যাবে যখন আবিষ্কার করে আবিষ্কার করে কি আল্লাহ সৃষ্টি করে রেখে ফালাইয়া রাখছে ব্যাপারটা খবর বাইর করছে আর বিরাট আবিষ্কার হয়ে গেছেন মাসা আল্লাহ বড় কাজ ভালোই আবিষ্কার করেছে তার কোন যাই হোক তাহলে জমিনে অনেক কিছুই আসে আল্লাহ তালা সব জানেন আর ও ফির পানিতে কি আছে পানিতে কি আছে মাছ আছে পানিতে কুমির আছে সেটা আছে আমরা অনেক কিছু জানি এখন দেখা যায় যে সমস্ত ক্যামেরা ট্যামেরা আবিষ্কার হয়েছে পানির নিচে আল্লাহ পানি নিচে বিশাল জগৎ পানি নিচে মানে যেন বাগানের মত কি সুন্দর সুন্দর গাছালই মতো দেখা যাচ্ছে আরো কত রকমের মাছ হায় মাছের গায়ের রং কত কি শিল্পী আল্লাহ কিভাবে করেছেন শিল্পী তুমি রহিম মানুষের শিল্পী একটু তুলি দিয়ে লেখে বাহ তার কত কৃতিত্ব কিন্তু আল্লাহ তাল্লাহ শিল্প দেখে মানুষ আল্লাহ দেখে কার কথা মনে পড়ে আল্লাহর কথা মনে করে কি বলে রব্বা নামা হলা কথা হে আল্লাহ এত সুন্দর সৃষ্টি তো আপনি কিছুই বেহুদা বেকার সৃষ্টি করেননি এর মধ্যে আপনার কত মানে উদ্দেশ্য রয়েছে আপনার কত উইড রয়েছে আপনার কত জ্ঞান রয়েছে আপনি কত মহান আল্লাহ আপনার এত বড় সত্তার তো আমি অনেক গুনা করেছি ফতে না আদাবান আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন জাহান থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহর সঙ্গে তার স্মরণ হয়ে রাখেন তাহলে সাগর তলে অনেক কিছু আছে সাগরের মধ্যে এগুলো কি এখনো সব আবিষ্কার করা শেষ হয়েছে সাগরে তাহলে পেট্রোল পাওয়া পাচ্ছে সব হামলা দেখেন তো অবস্থা সাগরের নিচে যে আরো কত কিছু আছে দেখবেন তাদের হায়াত আল্লাহ বাসিয়ে রাখবেন আরো কিছুদিন আরো কত কিছু আবিষ্কারের খবর পাওয়া এরপরে আল্লাহ তালা বলছেন যে একটু সাগরের নিচে ও মাতাস ওর আকাত কোন জায়গা থেকে কোন গাছের কোন পাতা পড়ে এটার খবর আল্লাহর কাছে আছে। আছে তার কি হাববাতিন অন্ধকারের কোন একটি জায়গায় পাথর গুলোর মাঝখানে ফাঁকে কোন একটা জায়গায় ছোট্ট একটি সরিষার দানাও যদি পরে থাকে কোন কিছু দানা কয়টা দানা কোন জায়গায় আছে কয়টা গাছের পাতা আছে কয়টা গাছের পাতা পড়ল সমস্ত কিছু আল্লাহ তালার কাছে রেকর্ড সহকারে আছে শুকনা হোক আর ভিজা হোক হোক আর শুকনা হোক আর কি মহাপরিকল্পনা তার ক্ষমতা কি পরিমাণ আছে সমস্ত কিছু খবর তিনি রাখেন এই খবরগুলো আল্লাহ আল্লাহ আমাদেরকে এই জন্য দিচ্ছেন দেখো তোমরা গাছের পাতার খবর আল্লাহ রাখেন তুমি কোথায় গোপনে আল্লাহ রাখেন না এই কিতাব আমাকে একদিন দেওয়া হবে আল্লাহ রাবুল আলম আমাদেরকে আল্লাহ তালার এই আজিম ক্ষমতা সামনে রেখে আল্লাহকে ভয় করে মেনে চলার তৌফিক দান করুন